নিশ্চয় সফলতা লাভ করেছে আল মুসলমান গনাত যারা নিজেদের নামাজের মধ্যে খস বিন আর যারা আর যারা নিজ লজ্জাস হেফাজত করে কিংবা নিজ বাদিগণ হতে না তাদের প্রতি কোনো দোষারোপ হয় এমন লোক শরিয়তের সীমালঙ্ঘনকারী ওয়াইম আর যারা আহম নিজ দায়িত্বে গৃহীত আমানত ও অঙ্গীকার রক্ষা করে والذين هم اار جرا على صلاتهم نيজেদের নামাজ সময়ের ইউহাফিফুন پابندی করে উলাইকা হুম এমন লোকেরাই আল ওয়ারিফুন উত্তরাধিকারী আল্লাযিনা ইয়ারিফুনা যারা উত্তরাধিকারী হবে আল ফিরদাউসা জান্নাতুল ফিরদাউসে হুম ফিহা খালিদুন তথায় उक्त शुक्रबिंदु के मिन জমাট লাহমা পরে উক্ত হাড় গুলোতে গোস্ত জড়া লাগালাম গোস্ত জড়ালাম অতঃপর আমি তাকে গড়ে তুললাম আবার এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে তৎপর তোমাদেরকে ইয়ামাল কিয়মতের দিন তবা আসুন পুনরায় জীবিত করা হবে আর আমি সৃষ্টি করেছি আর আমি বর্ষণ করেছি মিনাসমা সামা আসমান হতে মা আন পানি বিকদারেন আমি এটা দ্বারা তোমাদের জন্য সৃষ্টি করেছি জান্ন ও আঙ্গুরের লাকুম ফিহা সে বাগানে তোমাদের জন্য রয়েছে যা সাইনা পর্বতে প্রচুর উৎপন্ন হয়ে থাকে তাম্বত বিদ্যুহ যাতে উৎপন্ন হয় তৈল এবং ভক্ষণকারীদের জন্য তরকারি আর তোমাদের জন্য রয়েছে তাদের উদরস্ত বস্তু দুগ্ধুমাত এবং এতে তোমাদের আরো অনেক উপকার রয়েছে এবং তাদের মধ্যে কোনো কোনো তোমরা আহার করে থাকো আর এদের উপর ওয়া আলাল ফুলকি এবং নৌকার সম্প্রদায়ের কাছে অনন্তর তিনি বললেন ইয়া কৌমি হে আমার কৌম আল্লাহর ইবাদত করতে থাকো মালাকুমিন ইন্দরুহ তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোন মহাবুদ নেই তার সম্প্রদায়ের মা হা দা এ ব্যক্তি আর কিছুই নয় ইম তোমাদের মতো একজন মানুষ ব্যতীত ইউরিদু সে চায় তোমাদের উন্নত হয়ে থাকতে আমরা এমন কথা শুনিনি পূর্বপুরুষদের থেকেও রে তো সে তো শুধু এমন একজন মানুষ বিহি জিননাতুন যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আরো অপেক্ষা করো এক অনন্তর আমি তাকে আদেশ করলাম তুমি নৌকা তৈরি করো না আমার তত্ত্বাবধানে ও আমার আদেশ মোতাবেক তখন তাতে তুলে নাও মিং কুল্লি ঝাউ যাইনি প্রত্যেক প্রকার প্রাণী হতে দুটি করে অর্থাৎ একজোড়া করে আহ এবং পরিবার বর্গ কেউ ইল্লাংসা ইল্লা আর আমার নিকট কিছু বলো না জালিমদের তথা কাফেরদের রক্ষা সম্বন্ধে নিশ্চয় তাদেরকে তাদের সকলকে নিয়োজিত করা হবে যখন তুমি বসবে ওমাম এবং তোমার মুসলমান কা্রদায় হতে ফাকুল আর এরূপ বলো রব্বি হে আমার প্রতিপালক আং জি আমাকে অবতারণ করুন বরকতময় অবতারণে এবং আমি এটা দ্বারা বান্দাদেরকে পরীক্ষা করে থাকি অতঃপর আমি সৃষ্টি করলাম তাদের পর করেন অন্য এক সম্প্রদায়কে प्रति मिन होते अल्लाह इबादत करो मिन माला भिन्न तुम्हारे महबूद नहीं तबुकी तुम्हारा भय करो ना আমি যাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করেছিলাম এতো তোমাদের মত একজন মানুষ তাই খায়িনু থাকো আর যদি তোমরা চলতে থাকো বাসারম তোমাদের মতো একজন মানুষের কথা অনুসারে ইনাকুম ইদাল তবে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে হু দূরে বহু দূরে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা ইনহিয়া ইয়াতিয়া জীবন তো কেবল আমাদের এই প্রার্থী नमूद जाते के उनके उनके नहनु भी आर के तो विश्वास करब ना করলেন তারা কল আল্লাহ বললেন আম্মা কল এলেন অতি শীঘ্রই না দিমেন এরা অনুতপ্ত হবে এক এক বিরাট আমি তাদেরকে খরকুটা করে দিলাম সুতরাং দূর হোক কাপেররাং অতঃপর আমি সৃষ্টি করলাম তাদের পরে আরেন অন্য সম্প্রদায়কে আগেও যেতে পারে না আমার পয়গম্বরগণ কে পরামা উমাত যখনই কোনো সম্প্রদায়ের নিকট তাদের রসুল আসত তখনই তারা তাকে অবিশ্বাস করত। সে সম্প্রদায়ের উপর আল্লাহর গজব যারা ইমান আনত না আরো চালোনা অতঃপর প্রেরণ করলাম এবং তার ভ্রাতা হারুন আমার ফেরউন ও তার প্রধান বর্গের নিপনাকু অনন্ত অহংকার করল আকান এবং তারা ছিল অহংকারী জাতি তারা বলা বলে করতে লাগলো মোট কথা তারা সে দুজন নবীকে অবিশ্বাস করল ফাল মুহাক সুতরাং তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো আর আমি তারা হেদায়তনা আর আমি বানালাম ইবনা না মারিয়ামা মারিয়ামের পুত্র ঈসা আলাইকে উম্মু এবং তার মাতাকে আয়াতান বড় নিদর্শন এবং আমি তাদেরকে আশ্রয় দিলাম ইলা নিয়ে যা বাসযোগ্য ও সুজলা ছিল হে রসুলগণাত তোমরা উৎকৃষ্ট বস্তুসমূহ খাও এবং এটা হচ্ছে তোমাদের জাতি আনা হিদাতি আর আমি তোমাদের প্রতিপালক সুতরাং তোমরা আমাকে ভয় করো তাতেই হুম তারা সন্তুষ্ট রয়েছে থাকতে দিন তাদের অজ্ঞতার মধ্যে এক নির্দিষ্ট কাল পর্যন্ত আমি তাদেরকে দিয়ে আসছি আলিও বানি না যে ধনসম্পদ ও সন্তান সন্ততি নুসারিম তাতে শুধু দ্রুত তাদের কল্যাণী সাধন করে চলেছি বাল্লাশ করুন বরং তারা বুঝছে না ইন্নাল্লাদ এতে কোনো সন্দেহ নেই যে যারা মিন খসিয়াতে রব্বিহীন সিও প্রতিপালকের ভয়ে মুশফিক ভীত থাকে ওয়াল্লাদিন আহম এবং যারা বিআয়াতেরব্বিহীন আপন প্রতিপালক আপন প্রতিপালকের নিদর্শন সমূহের প্রতি মিনুন ইমান রাখে এবং যারা দান করে মা কিছু দান করার এবং তাদের অন্তর সমূহ ভীত থাকে এ কথার জন্য যে তাদেরকে সিয় প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে ফিল এরাই আর আমার নিকট একটি দফতর রয়েছে বলে দেবে এবং মানুষের প্রতি মোটেও অবিচার করা হবে না ফি আর এটা ছাড়া তাদের আরো কার্যকলাপ রয়েছে যা তারা করে থাকে এমনকি যখন আমি গ্রেপ্তার করবো মুতরফি হিম তাদের মধ্যকার ধনী লোকদেরকে বিল আজাবে আরুন, তৎক্ষণাৎ তারা চিৎকার করে উঠবে এখন আর্তনাদ করোনা ইন্না আমার পক্ষ থেকে তোমরা কোন সাহায্য পাবে না पश्चाद अहंकार करते खोश गल्पर उपकरणे परिणत करते जोन अजथा उ আফালম ইয়া দাব্বারুল কওলা ইরাকি এই কালামে চিন্তা করে না আম জা আহুম অথবা তাদের নিকট কি এসেছে মা লাম ইয়াতী আবাআহুম ইল আবাআহুমুল আউয়ালিন এমন বস্তু যা তাদের পিতৃপুরুষদের নিকট আসেনি অবগত না ফাহুম বরং এই রাসুল তাদের নিকট সত্য বাণিস আর তাদের অধিকাংশই সত্যের প্রতি বিত্রদ্ধ আর আমি তাদের নিকট পাঠিয়েছিলাম তাদের নসিহতের বাণী কিন্তু তারা সিও নসিহত হতেও মুখ ফিরিয়ে নেয় আর আপনি তো তাদেরকে ডাকছেন অথচ मेहरबानी कर दूर मांग दुर्रीन तरद तबुओ हटकारा करते थकुबाहजे गां আর আমি তাদেরকে যখন আমি তাদের উপর খুলে দেব বাং ভীষণ আজাবে দ্বার ইমু বলি শুন সে সময় তারা হতাশ হয়ে পড়বে বাহুবাল্লাদি আর তিনি আল্লাহ এমন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো বাহুবাল্লাদি আর তিনি এমন আকমফিল আরবি যিনি তোমাদেরকে পৃথিবীতে সম্প্রসারিত করেছেন এবং তোমরা তারই সমীপে উভনীত হবে তিনি এমন যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান ও দিবসের হ্রাস বৃদ্ধি তারই ক্ষমতাধীন আফালা তা তোমরা বুঝো না বরং এরাও অনুরূপ কথাই বলছে পূর্বকালের কাফের লোকেরা বলে থাকতো। যখন আমরা মরে যাবো কুননা তুরা বাবুমান এবং মাটিও হারে পরিণত হব তখন কি পুনরায় আমাদেরকে জীবিত করা হবে আমাদেরকে আসছে উল আপনি জিজ্ঞাসা করুন যে লিমানিল জমিন এবং যা তার উপর অবস্থান করছে এগুলো কার ইনকুং যদি তোমাদের কিছু জানা থাকে তারা অবশ্যই বলবে যে আল্লাহ না এ সপ্ত আসমানের মালিক কেবল আবীম এবং মহান আরসের অধিপতি কে সাইয়াকল আলিল্লা তারা অবশ্যই বলবে যে আল্লাহ আপনি বলুন আফালা তাকুন তবে কেন ভয় করন আপনি যদি তোমাদের কিছু জানা থাকে তারা অবশ্য বলবে আল্লাহরি আপনি বলুন তবে তোমরা কি রূপে মুহগ্রস্ত হচ্ছ আর তার সাথে অন্য কোনো মাহবুত নেই যদি থাকত তবে প্রত্যেক মাবুদ নিজের সৃষ্টিকে পৃথক করে নিয়ে চলে যেত wala ala ba'dihum ala ba'd wabon ekekunnar upor chorao hoto subhanallahi amma yasifun atosha allah ta'ala she kotha hote pobitro jatra bole thake alimil ghaibi was shahadati tini somosto gupto o prakashyo قول اپنی بولون ربی ہے امار پروتی پلوک امہ توریاننی تازو دی امہ کے دیکھان ما یوعدون تا در کے جے پروتی ست دوا ہوئے سے ربی طبی ہے امار پروتی پلوک فلا تجعلنی امہ کے اندر بکت کرو بیننا فی القوم الفاسق فی القوم الظالمین اکتو اونا چاری دیر مو اندر بکت کرو و اندر بکت کرو আর আমি তা আপনাকেও দেখাতে যে প্রতি দিচ্ছি সক্ষম আপনি প্রতিহত করতে থাকুন বিল্লাতিহসান উত্তম ব্যবহার দ্বারা আমি আপনার আশ্রয় শয়তানের প্ররোচনা হতে আমি আপনার আশ্রয় রব্বি হে আমার প্রতিপালক আমার নিকট তাদের আগমন হতে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন তাহলে আমি তথায় গিয়ে নেকাজ করব ফিমা তারকু যে স্থান ছেড়ে এসেছি কাল্লা কখনো না কালিমাতন হুয়া কলুহা এটা একটা বাজে কথা মাত্র যা সে বলছে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তাদের মধ্যকার পারস্পরিক আত্মীয়তা থাকবে না আলুন এবং কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করবে না তারা সে সকল লোক হবে যারা নিজেদের ক্ষতি নিজেরা করছে ফি জাহান এবং অনন্তকাল দুচকে থাকবে অগ্নি তাদের মুখমণ্ডল ঝলসিয়ে দেবে কেন তোমাদেরকে কি আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হতো না ফাকু তুমি অথচ তোমরা তাকে মিথ্যা জানতে আমাদের আমাদের এবং আমরা সম্প্রদায় ছিলামকুন্না এবং আমরা প্রথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম তবে নিশ্চয় আমরা সীমা লঙ্ঘন করি পল আল্লাহ বলবেন ফিহা, তোমরা এখানেই তিরস্কৃত হয়ে পড়ে থাকো মুন এবং আমার সঙ্গে কথা বলো না আমার হে আমাদের আর আপনি সর্বাপেক্ষা অধিক অনুগ্রহকারী উপহাসের বস্তু করে রেখেছিল হাত্তা আং এমন কি এই কৌতুক তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল হাকুন এবং তোমরা তাদের সাথে হাসি ঠাট্টা করতে আমি তোমরা কি পরিমাণ সময় অবস্থান করেছিলে পৃথিবীতে আদাদা সিনিন বৎসরের গণনা হিসেবে হয়তো একদিন কিংবা একদিনেরও কম ছিলাম দিন এ ধারণা করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকটে আনা হবে না তিনি ভিন্ন ইবাদতের যোগ্য কেউ নেই রব আর কারিম তিনি মহান আরসের অধিপতি আর যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদত করে অন্য কোন তার নিকট তার হিসাব কাম হবে না আপনি বলুন যে রি হে আমার প্রতিপালক এক আমাকে মার্জনা করুন ওয়ার হাম এবং অনুগ্রহ করুন রাহমিন আর আপনি সকল অনুগ্রহকারী অপেক্ষা অধিক অনুগ্রহকারী